নবী সাল্লা সাল্লামের স্ত্রী আয়সা রাজু তালান্না হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে ঘুমাতাম আমার পা তার তাঁর কিবলার দিকে ছিল তিনি সাজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা প্রসারিত করতাম তিনি বলেন সে সময় ঘরগুলোতে বাতি ছিল না